জি সো মার সাম সব এক ধর্ম ই তৈরি কর রহমান বাইশ ও তেইশে মার্চ সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর খবরে একটি নাম বারবার ঘুরে আসছে যোগী আদিত্যনাথ সম্প্রতি আমাদের পাশের দেশ ভারতের উত্তরপ্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি তার ব্যাপারে গণমাধ্যমগুলোতে এখন যেসব খবর ভেসে আসছে সেখানে দেখা যাচ্ছে যে ভারত রাষ্ট্রটির সবচেয়ে বড় সাম্প্রদায়িক নেতাদের তিনি ছিলেন একজন মসজিদ সম্পর্কে মুসলমানদের ভারতে বসবাস সম্পর্কে মুসলমানদের ঈদ উৎসব সম্পর্কে অনেক নেটনক বক্তব্য তার রয়েছে তার দল বিজেপি অনেক বুটে নির্বাচিত হওয়ার পর উত্তরপ্রদেশে এখন তাকে মুখ্যমন্ত্রী মনোনীত করা হয়েছে আমরা যদিও আদিত্যনাথের এই মনোনয়ন নিয়ে কিছুই বলার ক্ষমতা রাখি কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে কয়েকটি পর্যবেক্ষণ পেশ করার চেষ্টা একটি বিষয় হচ্ছে আমরা খুব বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি গত কয়েক বছর যাব যে যে কোনো মুসলিম দেশে ইসলামের নাম ইসলামী আদর্শের নাম কোনো চললেও পশ্চিমা সহ আমাদের উপমহাদেশীয় প্রভাবশালী গণমাধ্যমগুলো এবং রাজনৈতিক শক্তিগুলো বারবার বারবার সেখানে জঙ্গিবাদ অথবা গণতন্ত্র বিরোধী কোনো উপাদান খুঁজে পাওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা পশ্চিমা কোন দেশের মতো ভারতেও গত কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে চরম হিন্দুপন্থী উগ্রবাদী এবং বিভিন্ন রকম সাম্প্রদায়িক ঘটনার উস্কানিদাতা বহু বহু খুনের মামলা অভিযোগ যাদের ব্যাপারে রয়েছে তারা বিপুল কোটি নির্বাচিত হচ্ছেন এবং মুখ্যমন্ত্রী এবং কখনো কখনো প্রধানমন্ত্রী আসন অলঙ্কৃত করছেন কিন্তু তা নিয়ে কোন পশ্চিমা দেশগুলো এবং পশ্চিমা ও উপমহাদেশীয় কোনো প্রভাবশালী গণমাধ্যম তেমন কোন প্রতিক্রিয়াই ব্যক্ত করতে চাইছে না যেন এটা খুব স্বাভাবিক আদিত্যের ব্যাপারটিও সেভাবেই ঘটে গেছে আমরা এখানে একটি অশুভ প্রবণতা এবং সারা দুনিয়ার রাজনৈতিক শক্তির ক্ষেত্রে লক্ষ্য করছি যে তারা শুধুমাত্র মুসলমানদের যে কোনো শক্তিকে যে কোনো নির্বাচিত কর্তৃত্বকে ক্ষমতায়নের যে কোনো প্রক্রিয়াকে তারা ঘৃণার সঙ্গে দেখতে চান তারা গণতন্ত্র বিরোধী উপাদানের সঙ্গী হিসেবে চিহ্নিত করতে চান কিন্তু হিন্দু কট্টর পন্থা অথবা খ্রিস্টান কোন ধরনের ঝান্ডাবাহীকে তারা কখনোই গণতন্ত্রের শত্রু হিসাবে চিহ্নিত করা এবং তার বিরুদ্ধে যথাযথ লেখালেখি ও পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে মিডিয়াগুলোও নয় এবং পশ্চিমা শক্তিগুলোও কোন ভূমিকা রাখতে চাচ্ছে না দ্বিতীয় যে কথাটি আমরা বলতে পারি সেটি হচ্ছে যে নাথের সম্পর্কে তার সকল উগ্রতা ঘটনা বলির খবরের পাশাপাশি ভোটে নির্বাচিত হয়ে আসছেন আমরা মনে করি এটি হচ্ছে ভারত নামক যে রাষ্ট্রটির মূলনীতি খুব জোর করে ফলাও করে বলা হয় ধর্ম নিরপেক্ষতা সে রাষ্ট্রটির মুসলিম বিরোধী সাম্প্রদায়িক মানসিকতা রাষ্ট্রীয় সামাজিক এবং নাগরিক পর্যায়ে একটি মারাত্মক রকম অবক্ষয়ের একটি চিত্র বা প্রতিনিধিত্ব আদিত্যনাথের মধ্য দিয়ে প্রকাশ পে কারণ সে জোর করে ক্ষমতায় আসেনি তার মতো একজন কট্টর সাম্প্রদায়িক এবং উগ্র বক্তব্যদানকারী নানারকম উস্কানিমূলক কর্মকাণ্ডের হোতা সে যদি অগণতান্ত্রিক কোনো প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে বা মনোনীত হয়ে আসত তাহলে অন্তত এতটুকু বলা যেত যে ভারতের নাগরিকদের বিরাট অংশই এ ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিন্তু বারবার তার নির্বাচিত হয়ে আসার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে ভারতের নাগরিক সাধারণ এবং তাদের গণমাধ্যম তাদের সমাজ এবং তাদের রাষ্ট্র কোনোভাবেই এ ধরনের একজন জঙ্গি সাম্প্রদায়িক এবং সংখ্যালঘুদের ব্যাপারে নানা রকম উস্কানিমূলক তৎপরতার হোতার ব্যাপারে কোন করেন না এবং তার প্রতি ভারতের মতো বৃহৎ রাষ্ট্রেও শুভ বুদ্ধি সম্পন্ন বহু নাগরিকের উপস্থিতি রয়েছে তারা তাদের দেশে সংখ্যালঘু বিরোধী উগ্রতা স্কানিদাতা এবং বহু সাম্প্রদায়িক দাঙ্গার হোতা যেসব ক্ষমতাসীন শক্তি রয়েছে তাদের সঙ্গে এইসব শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ দূরত্ব ব্যক্ত করবেন তাদের দূরত্বটাকে প্রকাশ করবেন এবং এইসব অশুভ শক্তির আসরিক ক্ষমতাকে নিয়ন্ত্রণে আনতে জোরালো ভূমিকা রাখবেন আমরা সব দেশে শান্তিপ্রিয় জনগণের বিজয় কামনা করি আল্লাহ তালা এই পারভারত উপমহাদেশ সহ গুডা দুনিয়া সকল মানুষকে শান্তি প্রিয়তার সঙ্গে বসবাস করার এবং পরস্পরের সঙ্গে শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে চলার তৌফিক দান করুন ওয়াহির আহমদুলিল্লাহ